রহমতু ববরক <explorer> Alhamdulillahi wahda wa s-salatu wa s-salamu ala malla nabiya ba'da. A'użu billahi min ash-shaytwan wajim. Al-asr inna l-insana la fi khusr illa allazina amanu wa amilu s-salihad. Fatawa saw bil haqqi wa tawa saw bil sabb. Shumusta prasungshah, shumusta tarif shi iman Allah subhanahu ta'ala, rajay Allah subhanahu ta'ala, y'amra সেই মনিবার দরবারে শুক্রিয়া দেখা করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি সর্বশেষ নবী নবী মহম্মদ সাল্লি সাল্লামের ওপর রহমত এবং বর সাহাবাহিক মুস্তাহিদিন পর্যন্ত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আনিল করিমর আপনার একটা আগে আলোচনা হচ্ছেন বললেন আমি জানুর রহমান সাহেবর কাছ থেকে আপনাদের সন্তান সেনগ্রাম বাড়িদান তার কাছ থেকে আলোচনা যে রমাদানি পরে সাতাইশ তারিখ দুই পার্টি হয়ে গেলে এক পার্টি হয়ে রা যে কোনো রায় আমরা দেশে আমরা দেশেও ইসলাম সম্পর্কে অনেক জিনিস আছে ইসলাম সম্পর্কে যেটা হইলে গিয়ে সঠিক ধারণা সঠিক ধারণা অনেক বিষয়ে ইসলামর সত্য সঠিক জিনিস আমাদের সমাজও আছে আছে কিনা না সাথে সাথে কিছু জিনিস আছে ইসলাম সম্পর্কে ভুল ধারণা যেমন আমরা ফাঁসক্ত নামাজ পড়ি সবে ফাঁসক্ত নামাজ পড়েন তো আমিন ভাই অফেন আপনার পড়েন আমরাও পড়ি ঠিক আছে কিনা না না আমরা রুকু করি চেষ্টা করি রোজা রাখি হজ করি জাকাত করি এটা ব্যাপারে আমরা সব একমত কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা আছে আছে কিনা না কেউ আছে কিনা না ঠিক হলো ওই যে আমরা একটা বিরোধ আছে মতবিরোধ আছে অল্প একটা মতবিরোধের লাই লুল কদর কোন দিন একটু আগে আলোচনা যে আল্লাহ আল ফিসার হাজার লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিনের বেজুর রাত্রিগুলা কিতা কর তালাশ করদর কদর রাত্রি সাতাইশা রাত্রি ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি না হ্যাঁ আমরা তো আরো কত দিবস আছে মৃত্যু দিবস আছে জন্মদিবস আছে অমুক দিবস তমুক দিবস আল্লাহ আমরা রাইট তেইশর রায় পঁচিশর করতাম সাতাইশর রাইত উনত্রিশ রাইত আমরা কোন রাইট নিছি খালি সাতাইশ র ঠিক করছি আমরা ঠিক করছি এটা কাম এটা হইলো সামাজিক সুন্নত সামাজিক নিয়ম সামাজিক ভাবে আমরা কিন্তু কোরআন দিছে কি তায় রায়ুসইশ মানুষের খুব ভিড় থাকে আস্তে আস্তে মানুষ কমিয়ে যায় আবার কোন দিনে বাড়ে সাতাইশাত কারণ আমরা বড় হুজুরও খুঁজছেন সাতাইশা ছোটো হুজুরও খুঁজেছেন কোনো দিন বিরোধা করছেন সাতাইশা পালন করিয়া অথচ এটা হইলো কি আমরা সবার জানা ভুল সম্মানিতে উপস্থিত তো আমরা যে কথা কথা আল্লা সুহান মাসো আল্লা মুবারক মুবারক রাত্রি মুবারক রাত্রি কোন মাসো রমজান মাস কিন্তু আমরাও একটা বল আছে যে মুবারক রায়তে লোয়া শাহবান আর কদর রায়তে লোকিয়া রমজান মাস। আসলে মুবারক রায় যে মাসে হইব কদর রায় ও মাসে হইব কারণ আমি এটি নাজিল করেছি মুবারক রাত্রিতে ইন্না আনজালনা আমি এটি নাজিল করেছি নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদর রাত্রিতে আর কদর রাত্রি এবং মুবারক রাত্রি লাগিয়া শাহরু রমাদান রমজান মাস তো আল করিমোর আহ সোরা একশো তিন নম্বর সুরা সুরাওয়াল আশ্র আপনি সবই জানেন আ যে সূরা আল্লাহ সময়ের শপথ আল্লাহ খসম খাইছেন সময় আসর হচম খাইছেন আল্লাহ আল্লাহ সালা অন্য নামে খাওয়া লোক শিখ আল্লাহ সালা অন্য নামে খসম খাওয়া গিতা শিড়িক যেমন আমরা এলাকা শিড়িক আসেনি আসে নি মাটির উফরে গিয়া খার কিতার হচম খাইলা বান্দর তালেও কিতার হজম খাইলা গুয়ারাতত মতাত অর্থ ইয়েতে গর্গজম খাইলা এটা খাইলে কি দইবো শিরক আল্লাহর রাসূল কইছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকাজে আল্লাহ এর অন্য কোন নামে কসম খাইলো সে শিরক করলো মোরা খাটর মাঝে তৈয়া কইয়ার এটা হইল কি খাটর কসম এটা যে শিরক করমত আল্লাহ কি বেহেশ হারাম ইন্নাল্লাই আমরা কত এই ধরনের শির্কর সাথে জড়িত আছি এই শিখ দেখি বা জিন্দি বিষয় থাকি করলে ভীষণ খালি গুণা মাফ হয় না গুনা গুন স্বভাবে পরিণত হয়ে যায় সোমান লাগাইতে না আল্লাহ একবার এর শেতানে থেকে বেশি বেদার হয়ে করলে কারণ তবা করলে গুণাস ফা যায় গুণাও স্বভাবে পরিণত হয়ে যায় আল্লাহ দান করা আল্লাহ বিভিন্ন রবের শপথ এইভাবে আল্লাহ বিভিন্ন জায়গার শপথ খাইছেন কিন্তু আমরা খার শপথ লইতাম আল্লাহ নাইলে নীর হজম খার দরকার তারপরে আল্লাহ কইছেন ইচ্ন্ডলী ক্ষতির মাঝে নিমজ্জিত সব মানুষ ক্ষতিগ্রস্ত এখন সব মানুষ দেখে লাভবানি আমরা লাভবানি রাজি এলে জানতেই মানে খারা লাভবান আল্লাহরা সব মানুষ কতীর মাঝে নিমজ্জিত ইল্লালি মানুষ যারা ইমান আনছে তারা সালা। ও আলা ছা যারা নেক আমল করছে তারা সালা। ও তা যারা কথা হয় হক কথা কইলে সব পছন্দ করে নি হক কথা কইলে মানুষ পছন্দ করে হক কথা কইলে মানুষের বাড়ি ফুলিশ পর্যন্ত হয় আইছিল কি না না না একটু আগে ফুলিশেছে আমিন বাড়ির বাড়ি আমিন বাড়ি আছে না যেদিন নামাজ না যেদিন নামাজ কই না রসুন তরিব যে রসুনের তরিকায় যেদিন কইলা আমরা রোজা রাখতেই রসুন তরকায় আমার হজ কর্তইব রসনের তরিকায় আমার গড় ঢুকবো রসুনের তরিকায় গর্তে কী বাড়িতেই বসুনের এদিন ফুলি চাইছে কারণ হক কথা কইলে হক কৌলা হতায় হক তিতা হয় আপনারা জানেন এটা কাহিনী আগুনের মাঝে মাছের ভেটে গেছেন গেছেন কিনা না মানুষের দিয়া দিয়ে চিনিছে হ্যাঁ আছে কিনা না মোহাম্মদ রসোল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবাহ কিন্তু এই আবদুল্লাহ মোহাম্মদ যখন এ হালার কথা কৈছেন কইসেন যে এ হাল্লার ইবাদত করতে হইব তোমরা তিনশো মূর্তির ইবাদত করিও না তারা রাশির তিনশো মূর্তি আমরা তিনশো ষাট আহলিয়া সংখ্যা মিলে গেছে জানা মিলে গেলো তো তারা যখন কইসেনা কৈছেন যে তোমরা এই মূর্তি গুলার ইবাদা তোমরা আল্লাহ এটা যখন তখন তারা খাফি গেছে খেফিয়া কিতা করছে ইমান আমনে কথা কৈছেন সত্য কথা কার কারণে তারা খেফিয়া কিতা করছে জরা লাগছে। লাগছে কিনা না দর প্রান্ত যুদ্ধ করা লাগছে কিনা না বদর তারা মার করবার তারা করবিলা মায়ের ঘর গেস না আমার শরীর জরছে কিনা না কেউ দেখা জড়ছে যে তারা আসছে খান্দ একটা পাহাড় ও পাহাড়ের প্রান্ত আহ তারা মায়ের ঘরছে না ওই সব মানুষ কতির মানে আছে সাতটা গুণ আছে তারা সালা। আল্লাগে শরিক করা যাইত নয় সন্তান দেওয়ার মালিক কে নিজের দেওয়ার মালিক কে বিভ থাকে উদ্ধার করার মালিক কে আল্লাহ গায়ক তাকে অদৃশ্য থাকি সাহায্যকারী আল্লাহ সুফান সাহায্য করতে পারবা সাহায্য চাইতেই আল্লাহ সুফান আল্লাহ সারা অন্য অদৃশ্য তাই গায়ের থেকে সাহায্য চাওয়া যাইত নাই আমার গাড়ি ফেকো গাড়ি গেছে এখন আপনি খুঁজতাম ঠেলা বিভতাকে উদ্ধার করো কইলাম হে আমার হে খাজা বাবা মেয়েরা মতলব পূরা কর দে খাজা বাবা তুমি আমার মতবা করে খাজা বাবা তুমি আমার এই ক্রিয়া থেকে বিভত্তাকে উদ্ধার করো এটা কি তাইব। হাজা বাবার হাজার যদি তাহলে এটা কি ধরব হরম শির কই শীতটা কি বাস্তবুক্ত ইমান দ্বিতীয় নম্বর বালা খাজ নেক মানে মানে বালাখাজ খালি খাজ করলে জাহান নামে আরক আমল আর আমলে পার্থক্য কিতা যে আমল রসুলের অনুসরণ নইলিয়া নেক আমল আর যেন রসুলের অনুসরণ নাই ঠিক আছে কিন্তু বালাখাজ নাই এটা আমলে কোন আমল নাই ইবাদতর ক্ষেত্রে কিদার ক্ষেত্রে আল্লাহ ফিরিয়া দাও তুমি নামাজ পড়লো তুমি নামাজ পড়স না এইভাবে তিনবার রসুল সাল্লাহ আল্লিশ পড়তাম রসুল্লিকে তাহলে রসুনের নাই আল্লাহ সুবান্লিখারে কইন মুসল্লিখারে কয় বে নামাজি নামাজি রে আল্লাহ মুসল্লি হল লাগি দংশ মুসল্লি হখল লাগি ওয়াল নামক মুসল্লি হখল লাগে সব খামত দেরি হয় আর নামাজ জলদি শেষ হয়ে যায় ইলা নামাজ আছে কিনা এলাকার তারাবিন নামাজ এশান নামাজ থাকি আস্তে আস্তে না স্পিডে স্পিড এখানে উল্টা কি আমল আপনাদের শিক্ষিত সচেতন মানুষের ইশার ও কাফি আল্লা সত্য আল্লাহর কি আল্লা আল্লাহ আল্লাহর কথা এলকি সত্য কথা রসুলের কথা এলকি সত্য কথা এটাই আল্লাহার কথা রসুলের কথার লগে যদি সমাজের কথা মিলি যায় আপনার মানতে কোনো আপত্তি আছে আল্লাহর কথার লগে রসুলের কথার যদি বুজুর্গানে দিনের কথা মিলি যায় তাহলে মানতে আপত্তি আছে কথা সূত্রে প্রমাণিত যে ফার্স্ট রাইড খুঁজতে বাদ দিতেই কিনা না রমজানোর রসুলামে আল্লাহ আল্লাহ নামাজ ভর্তা তখন এই হাদিসের শেষে গিয়া যে এর এই নামাজ সৌন্দর্যতা এই নামাজ যে খতজে সুন্দর আস এই নামাজ যে খত যে লম্বা তুমি এটা আমার জিকার না আলহামদুল্লাহ না। আর আমরা দৌড়ি দৌড়ি ফুড়িয়ে ফুড়িয়ে দইয়া ওলা নানি তো এই ফলাটা স্পিড কমানি দরকার কিনা না ইমাম সাহেব যদি কমানি দিত না কেউ দায় ইমাম সাহেব যদি স্পিড কমাই আপনারা সব মসজিদটা কি নাইলে কই এনে বদলাও আমার গ্রামও একবার খতম তেরামি শুরু করছেন তো ইমাম সাহেব একদিন ফরার ফরে ফয়লা দিন ফড়ার বাদেও বাদে উঠিয়া কহিলা আমার বিয়েক একজন কহিলা বাদে বইয়েও বা সব নামাজ বাদে নামাজ বাদে বইটিয়া কহিলা যে সময় তো বেশি লাগি যায় খালকে তাকিসেরামি পালা আফনাইনতে আফ্নাইনিতে স্পীড যদি কমাই তাহলে ইমামের স্পীড কমবো আপনারিতে করতেই ইমাম সাহ আপনি নামাজ ফলা এক ঘন্টা লাগাই নাই আপনি দেড় ঘন্টা লাগাইব আর আধা ঘন্টা আমরা কিয়ম ফর্ম কারণ কি রসদ সাল্লাই কইস মান যে রানুমা এবং সহাব সহকারী এবং সহাবর আসায় রান রমজান ইমান এবং সহাবর আসায় যে রমজানও কিতা করব কিয়মে রমাদান করবো রমজানের দ্বারব নামাজও দ্বার লম্বা লম্বা নামাজও দাঁড়াইব গুফির আল্লাহমা তাকাতি তার পিছনের গুণ আল্লাহ সুবানা কিতা করব তার ফিছনের গুলা আল্লাহ করে দিবা আমার কথা এবং আসা না তারা উল্লাহরিতা আপনারা সচেতন হইবা আপনারা সচেতন হইলে ইনশাল নামাজ আমরা সিলেট টাউনে এখন অনেক মসজিদে নামাজও কিছু আস্তে আস্তে সময় বাড়ছে বিশ্বাঘাত ফোড়লা আস্তে দিনে পড়লামাত কিনা না কিন্তু তারা অত তাড়া ও আমরা তারতাম না তারা তো খান্দ দিত তারা যদি দুই ঘন্টা লাগে তা আমরা দেড় ঘন্টা ধিত হ্যাঁ নামাজ পোড়া নামাজটা তো খামো লাগতো নামাজ যদি ওলা ওয়া আল্লাহ সুবাহ মুসল্লিন মুসল্লি লাগে সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ সুবহান হাক আর সাহবিল কিতা ধৈর্য ধরন করা সবর মানে না যে আপনি হক বাদ দিলে আপনি যেন সত্যতা কি বিচ্ছুত যেন না হইন আল্লাহ সুহানো আমরা তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আমরা অনেক শেষ করি বাকি দোয়ান রবীলিন সুবাহিকশু আল্লাহ